বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওবাত ও আয়লা বাংলার দূরেরও কাছে সম্মানিত সোধী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণতালার শুভেচ্ছা আমাদের এই আনুষ্ঠান সমষ্টিক আলোচনা আর মূল বিষয় হলো কোরআনের ঘটনা বুঝতেই পারছেন কোরআনের এটি আলোচনার মজলিস আর এই মজলিসের দাম অনেক বেশি কোরআনের ইতিহাস কেনা জানতে চাইবে কোরআন থেকে তথ্য কেনা জানতে চাইবে যার ভিতরে ন্যূনতম ইমান থাকবে সে অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে আমরা আশা করি আপনারা তার চেয়েও বেশি আগ্রহ নেই অপেক্ষায় আছেন এই মজলিসে বিজ্ঞ আলেমদের সমন্বয়ে কোরআনের সে আলোচনা শোনার জন্য আজকের এই পর্বের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক একটি যুদ্ধ যেটি আল্লাহ রবাহল সোর আল এমরান এবং বিভিন্ন জায়গায় ইঙ্গিত করেছেন সেটি হলো ঐতিহাসিক ওহোদের যুদ্ধ আর সেই যুদ্ধের কথা নিয়ে এবং শিক্ষা নিয়ে আলোচনায় আমরা আজকে অংশ নেব যে সকল আমাদের সাথে যোগ দিয়েছেন আলোচনায় তরুণ প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমেই আমার সর্বডানে উপবিষ্ট আছে বিশিষ্ট আলেম শেখ হাসান জামিলাম এবং আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট তরুণ আলেম শেখ আহমদ উম্মা এবং আমার বুঝতে আছেন আরেক তরুণ আলেম শেখ মুফতি আদি মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম শুধু যথারীতি আপনাদের সাথে রয়েছে আমি হারুন খুশিদ বলছিলাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ যে যুদ্ধ আমাদেরকে শিখিয়েছে অনেক কিছুই যেখানে আহত হয়েছিলেন আমাদের বিশ্বনাথ মোহাম্মদুরসোলা সাল আলী ওসাল্লাম চরুণ আমরা এই ঘটনার মূল অংশটি শুনি আমাদের অতিথি আলোচক শেখ মুখলেসবিন আসাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ওহুদের যুদ্ধ সংঘটিত হয় তৃতীয় হিজড়িতে সাউাল মাসে বছর পর যুদ্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল আর এর একটি কারণ ছিল যে বদরের যুদ্ধে মক্কার কাফেররা যে আপনার পরাজিত হয়েছিল দারুণভাবে শুধুমাত্র এই প্রতিশোধের আগুনে তারা জ্বলতেছিল আর এই প্রতিশোধের আগুনে জ্বলার কারণে তারা পদক্ষেপ নেয় তার পরের বছরই পুরোপুরি তৈরি করে তারা হঠাৎ করে এক সময় মদিনায় আশ্রয় গ্রহণ করে অর্থাৎ যুদ্ধর জন্য তারা আক্রমণ করে উহুদ পাহাড়ের পাশ্বে এসে ক্ষীমা ওরা এখান থেকে যুদ্ধ পরিচালনা করবে এই সংবাদ নবী করিম সাল্লি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো নবী করিম সাল্ল আলী আসাল্লাম সাহাবাইকারকে নিয়ে মসজিদে নাবিতে বসে আলোচনা করলেন পরামর্শ করলেন যে কি করা যায় পরামর্শ দুইটা দিতে হবে যে আমরা মদিনাতে থেকেই যুদ্ধ করব তাদের সাথে নাকি আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব তো সাহাবাই কেরামদের মাঝে আপনার আর এক শ্রেণীর মানুষ বসবাস করত যারা মোনাফিক ছিল এদের মধ্যে আবদুল্লাহ বিন উবাই রাসুল মুনাফিক মুনাফিকদের ল ছিল এ পরামর্শ দিল যে না আমরা বসে এখানে যুদ্ধ করব করবো সাহাবাই তাল আনহুম যারা কদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের একটা বড় পিপাসা ছিল যে আমরা এমন কোন মুহূর্ত জিতে এসে যাই তাহলে আমরা যুদ্ধ এবং আমরা মাঠে যে যুদ্ধ করব এ ধরনের একটা আশা পিপাসা ছিল এজন্য জন্য আরো আরো সাহাবাই কেরাম জোর দিয়ে বললেন না আমরা ভিতরে না আমরা মাঠে যে বাইরে যে যুদ্ধ করব। নবী করিম সাল্লা সাল্লাম পরামর্শ শোনার পরে নবী কার্ল সাল্লাম ঘরের ভিতরে গেলেন এবং যুদ্ধের পোশাক পরে চলে আসলেন সাহাবাই কেন চিন্তা করলেন যে আমরা জোরদারভাবে দাবি জানালাম এর জন্য রসুল্লাহ সাল্লাম কষ্ট পেলেন পোশাক খুলে পরে আসলেন ওনারা আবার অজুর পেশ করলেন যারা রসোল্লা সাল্লাম আমাদের হয়তো ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দিয়েন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন যে কোনো নাবি যখন যুদ্ধের পোশাক পরে নাই সেই নাবির জন্য পোশাক খোলা জায়জ নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে কোনো আদেশ না আসবে সুতরাং এখন আমরা যুদ্ধর পরিস্থিতি নিই এবং উহুদের ময়দানে বের হয়ে যায় এবং সাহাবাই কেরামকে নিয়ে নবী করিম সাল্লা সাল্লাম উহুদের প্রান্তে যান এবং সেখানে যে মধ্যে আপনার আবদুল্লা বিন উবাই তিনশো আপনার সাহাবিকে ভুল বুঝিয়ে তাকে পিছপাও করে ধোকা ধন্যবাদ আপনাকে এই প্রতিদর্শক আমরা শুনলাম যে অহুদের যুদ্ধ প্রেক্ষাপট জানলাম এবং সেটি ছিল তৃতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়ির সতেরোই রামাদান হয়েছিল বদরের যুদ্ধ আর তৃতীয় হিজড়ির এগারোই সওয়াল হয়েছিল অহুদের যুদ্ধের যুদ্ধ তো যুদ্ধটা শুনলাম যুদ্ধের সূচনা এবার যুদ্ধ কেমন করে হলো এবং যুদ্ধটি শিক্ষণীয় কি সবচেয়ে বড় পাহাড় তিন মাইল দূরত্বের মধ্যে তো ওই জায়গা মদিনা থেকে কাছে এইভাবে আসছে কথাটা তো রসুল ইগ্রীম সাল্লাহাম সেখানে সব করলেন কাতার ঠিক করলেন সাহবায় গ্রামের যুদ্ধ কিভাবে শুরু হবে কিন্তু রসুল সাল্লাহ আলিয়া যেমন একজন বাবা হিসেবে শ্রেষ্ঠ বাবা ছিলেন একজন সেনাপতি হিসেবেও রসুল কিন্তু শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন যুদ্ধ কৌশল তিনি খুব ভালো বুঝতেন রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম সবচেয়ে বেশি চিন্তা করতেন যেটা যে আক্রমণ করার চেয়ে নিজেদেরকে রক্ষার যে ব্যাপারটা এটা নিশ্চিত করতে হবে কারণ আমি আক্রমণ করলাম কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারলাম না তাহলে তো আক্রমণ কোন লাভ নেই একটা জায়গা ছিল একটা ছোট টিলার মতো ছিল এখান থেকে পেছন থেকে হামলা করার একটা সম্ভাবনা ছিল সেখান থেকে যাতে আক্রমণ না করা যায় সেই জন্য সেখানে রসুল করিম সাল্লাম একদল যারা পঞ্চাশ জনাই নেতৃত্বে সেখানে রসুল করিম সাল্লা তাদেরকে এই বলে বসিয়ে দিলেন যে যুদ্ধের ফলাফল যাই হোক মুসলমান জয়ী হোক বা পরাজিত হোক যেই অবস্থাই হোক যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কিছু নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা সেখানেই অবস্থান করবে এই অবস্থাতেই যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ এটা একটা ইম্পর্টেন্ট যুদ্ধ কৌশল রসুল ইসলাম যে রেখে দাঁড়িয়েছিলেন এবং যুদ্ধ শুরু হল সেখান থেকে আপনি একটু আলোকপাত করেন জি যখন যুদ্ধ শুরু হলো ওই যে এখানে তিরন যে কঠিন ভাষায় কমানটা দিয়েছিলেন যদি দেখো আমরা খুন হচ্ছি নিহত হচ্ছে না আরেক মনে হচ্ছে যে পাখিরা আমাদেরকে ছৌ মেরে নিয়ে যাচ্ছে এই অবস্থা যদি দেখো এখান থেকে সরবানা মানে যুদ্ধের মূল প্রাণ এরিয়াটা ছিল এইটা এটা তিনি এটা বুঝতেন আল্লাহ ওনাকে কত প্রজ্ঞা দিয়েছেন যাই হোক যুদ্ধ যখন শুরু হলো তখন তো মুসলিমে কাপড় হয়ে গেল যখন তারা পরাস্ত হলো তখন ওই সুযোগে কিছু সাহাবিরা ওনারা ওদের পরিত্যক্ত সম্পত্তি গুলি সম্পদ গুলি শুরু করলেন তখন এখানে যারা ছিলেন পঞ্চাশ জন দেখেন আল্লাহ রসুলের একটা কমান্ড জন্য। তো ওনারা ওখানে বিতর্ক করলেন যে এখন তো যুদ্ধ শেষ ওরা পরাস্ত হয়ে গেছে অতএব আমরা গনিমত জড়ো করবো এখানে আল্লাহ বলছেন মিনকুম মায়ুরঈদের দুনিয়া মিনকুমায়ুরা তোমাদের মধ্যে মসুদ বলেন এই আয়াত নাজির হওয়ার আগে সাহাবিদের মধ্যে কেউ দুনিয়া আছে এটা আমি কখনো বুঝতাম না দুই একজন সাহাবির মধ্যে দেখা যায় দুনিয়ার লোক যে আছে এটা এই আয়াতের কারণে আমি পরে বুঝছি উনারা যখন এই জায়গাটা ছেড়ে দিলেন পিছন থেকে খালেদ বিন অলিদ তিনি যুদ্ধের কিছুক্ষণ এক রণকৌশলী ছিলেন যে জীবনে একশো যুদ্ধ করেছেন একটাতেও পরাজিত হন নাই তো উনি পিছন থেকে যখন হামলা করলেন তখন তো সাহাবি আর খালেদের বাহিনী মানে পরিচয় নাই হচ্ছে হোজাইফা বলেন ওনার পিতা ইয়মানকে সাহাবিরা কতল করতেছে উনিও মুসলিম উনিও সাহাবি কিন্তু সাহাবিদের হাতে উনি নিহত হচ্ছেন হোজাইফা বলেন আয়ে বাদল আবি আবি আল্লাহর মান্দারা আমার বাবা হত্যা করো না কিন্তু সেখানে এমন এক অবস্থা হয়েছিল যেতে হচ্ছে আমাদেরকে ছোট একটা বিরতিতে অল্প কিছু যুগের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ দর্শক এই গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে কেউ বঞ্চিত হবে না দূরে যাবে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 क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाजी बृहस्पतिवार सन्धा साढ़े पांच ट्रचार सकाल छंगे बीस टी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 कल्याण शिक्षा नहीं अशांत पृथ्वी से शांति सन्धान चाहिए कानवतार जन् बार्ता नहीं शांति सफलता समाज गठन शांति इन अवदान समाज शांति परवर्ती अनुष्ठान তোমাদের পিছনের দলকে মারো পিছন থেকে যারা আসতেছে তখন সাহাবিরা সামনে দল পিছনে একদল ওখরা সামনে সাহাবিরা বুঝছেন যে পিছনের লোকদেরকে মারার জন্য আমাদেরকে আমাদের সেনা দক্ষ করতে তখন সাহাবি রাই দেখা গেল দুই দল দুই দলের সাথে একটা বড় হত্যা করলো পাথরের পিছন থেকে সে বলল মেরে হত্যা করেছে আমার মনে হয় প্রেক্ষাপটটা একটু আমাদের বলা দরকার ছিল যে অহু যুদ্ধের শুরুটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল আমরা আগেই বলেছিলাম বিভিন্ন পর্বে যে আসলে ইসলাম কোন আক্রমান্তুদ্ধ করেনি বদর যুদ্ধের রসুল্লাহ আকরম যুদ্ধের পূর্বে যে সিদ্ধান্ত আবু সুফিয়ানের রসদের বাহিনী রসদ বলতে অস্ত্র হতে পারে অন্য কিছু হতে পারে এটাকে অ্যাটাক করতে যে তিনি চেয়েছিলেন তার যথার্থতা প্রমাণিত হয়েছে অহুযুদ্ধ সংগঠনের মাধ্যমে কারণ অহু যুদ্ধের সমস্ত রসদপত্র এবং ওই বাহিনীর ওখান থেকে যে সম্পত্তিটা বেঁচে গিয়েছিল সেটাকে তারা বদর যুদ্ধে দিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য ওই রসদটা যে আক্রমণ করতে চেয়েছিলেন রুজুল্লাহ কামলাম সেটা যে যথার্থ ছিল তার প্রমাণ হয় বহু যুদ্ধে যে তারা সেটাকে ব্যবহার করছে তার মাধ্যমে আরেকটি বিষয় হলো যখন তারা যুদ্ধের জন্য আসছে প্রস্তুতি নিয়ে মুসলমানদেরকে তাদের টার্গেট ছিল যে বদর পারলাম না এত বড় অপমান হলাম এবার একটা সর্বনাশা আঘাত দেবো এবং সদালাম কিন্তু শিক্ষা পাই যে যুদ্ধের আগে পরে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি পরামর্শ করতেন তিনি পরামর্শ সভা ডাকলেন এবং সাহাবেদের মতামত দিলেন যে আমরা এটিকে প্রতিহত করব কিভাবে সাহাবেদের ভিতরে দুটি মতামত আসলো একটি মতামত আসলো যে আমরা মদিনায় অবস্থান করি কারণ আমরা মাত্র বদর যুদ্ধ থেকে আসলাম এখনো ক্ষত শুখাইনি প্রত্যেকে ক্লান্ত শ্রান্ত এক বছর না যাইতে না যে আমরা এমন ক্লান্ত শ্রান্ত যুদ্ধ করার মতো অবস্থা নাই আর ভিতর থেকে করলে আমরা প্রতিহত করতে পারবো তারা এটা আছে কিন্তু আবার কিছু সাহাবি বলেন যে না আমরা বাহিরে গিয়ে যারা ভাবে শহীদ হতে পারেনি তারা এখানে শহীদ হওয়ার জন্য আমি তো যুদ্ধ অবশ্যই করতে পারি ঘোরানো দরকার নাই যে তারপরে একটা অংশ আমাদের যেটা হামলা করে থাকে ছিলেন এবং শাহাদ বরণ করেছেন উনি শেষ দশজন সঙ্গী সহ এবং সাহবা এখরাম হতবিহবল এবং তাদের মনোবল নষ্ট হওয়ার পেছনে এরপরে কোহাফা বেচে আসিফা চুপচাপ বেচে আসি কি চুপ থাকো এবং কি সে তার প্রতিমার নাম ধরে বলেছিল যে সে বড় যদি তার গুজবের কথা এবং একজন এই যে বলতেছেন একজন মহিলা মহিলা সাহাবি নিহতের সংবাদ আসতেছে উনি কেবল বলতেছেন নবীজি কি লাস্টে যখন শুনলেন নবীজি বেঁচে আছেন উনি বললেন সমস্ত দুঃসংবাদ আমার কাছে তুচ্ছ কিছু না কিছু না নবীজি বেঁচে আছেন যখনই আল্লাহ নিয়ে কথা আসলো নিয়ে কথা আসলো তখন কিন্তু আর চুপ থাকেনা এটা আমাদের উচিত যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের উপর হামলা আসুক আক্রমণ আসুক যাই আসুক ধৈর্য আমরা দিবশা আল্লাহ সর্বস্ব ধৈর্যের পরিচয় সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আমরা দেবো যখনই আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কেউ এই ব্যাপারে যখন কেউ কথা বলেন ভালোবাসতেন তার প্রমাণে উহদের যুদ্ধ হয়েছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর থেকে যখন চারিদিক থেকে তীর মারতে ছিল কাপড়রা নেমে গিয়ে চাল পর্যন্ত এসে তাঁত দুটো ভেঙ্গে রক্তাহাত হয়ে একবার অবস্থা হয়েছিল পড়ে গিয়েছিলেন হযী উনি খুব তাঁত দিয়ে সেটাকে হেলমেট তারপরে গুরুত্বপূর্ণ কথা বলা দরকার দর্শকের জন্য রাখতে পাহাড়ের গর্তে কোন সময় আসরে নেননি ময়দানে ছিলেন ময়দানে একটা নিচু জায়গাতে ছিলেন ওখান থেকে উনি মাথা নিচে করে আসছিলেন সাহাবীর মারছিলেন তারপরে আল্লাহ রহমতে সবাইকে আবার আল্লাহাক রবুল আলমিন এই যুদ্ধ অবস্থাতে সব হয়ে গেছেন বিবাসিত হয়ে গেছেন এই মুহূর্তে আল্লাহাক একটা ঘুম দিয়ে দিয়েছিলেন সবকে কিছুক্ষণের জন্য ঘুমাই গেছিল মুসলিমদের পরাজয় হয় না সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পরাজয় না হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দ্বিতীয় মূল টার্গেটটা ছিল আপনারা আক্রমণ করা কিন্তু তারা সেই মদিনায় আক্রমণ করতে পাঁচ কিলোমিটার বিচার করতে গেলে দেখা যায় যে মুসলিমরাই বিজয়ী হয়েছেন যদিও তাদের সেখানে সত্তর জন শহীদ হয়েছে নারীরা অংশগ্রহণ করছিলেন যেমন কাফেরদের সাথে নারীরা এসেছিল অগণিত নারী এসছিল তাদের তিন হাজার ছিল সাথে নারীরা ছিল। মুসলমানদের সৈন্য ছিল সংখ্যা মাত্র সাতশো মাত্র সাতশো ছিল এর মধ্যে আয়সা নিজেও কিন্তু তারা করেছিলেন ওকে যুদ্ধে কখনো এখানে বহু যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষণীয় হলো নবীর কমান জীবন গেল একটা হলেন তারা আমরা শত শত নির্দেশ আল্লাহ রাসুল শত শত নির্দেশ আমরা লঙ্ঘন করছি হাজার হাজার লঙ্ঘন করছি তো আমরা যে বলি যে সারা পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে অবদস্ত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে শুধু মুসলমান আদেশ খিলাফ করে তারা যেন সতর্ক হয়ে যায় তাদেরকে হয়নি এখানে জি একটা জিনিস হলো ওখানে যেভাবে পারিবারিক বিধান হোক না সামাজিক হোক না সেটা রাষ্ট্রীয় হোক না কোনো অর্থনৈতিক এবাদতমূলক প্রত্যেকটা কমান্ডে এরকম আমাদের নিরাপত্তা সফলতার জন্য ওই যুদ্ধে এমন দুইজন প্রাণ চলে গেল যাদের একজন আরেকজন ছিলেন ইসলামের জন্য শহীদ হলেন দুজনই লম্বা মানুষ ছিলেন কিন্তু তাদের জন্য যে কফিন আনা হলো সে কফিনে মাথা ঢাকলে। যারা যাতে কোরআন সুতরাং কোরআনের শিক্ষাটা এটা হচ্ছে সব থেকে মূল্যবান শিক্ষা এটা আমাদের মাঝে না থাকার কারণে মুসলিমরাও দাবি করে নেই এটা এক ধরনের নিউট্রালের এর মতো হয়ে গেছে প্লাস মানে সমান সমানের মত হয়ে গেছে তো এটা এখান থেকে যেখানে সত্তর জন সাহাবি শাহাদছিলেন রসুলের একটি কমান্ড অমান্য করার কারণে এই পথনটা এই বিপর্যয়টা এসেছিল আর সেখানে রসুল্লা ইসলামকে পর্যন্ত আহত হতে হয়েছিল ইমানের কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহ রবী এর ভিতরেও বিজয় দান করেছিলেন যে মদিনা আক্রমণ করতে পারে নাই এবং সাহাব এই কেরাম বিক্ষত হওয়ার পরেও সত্তর জন আপন জন হারিয়ে দেওয়ার পরেও বেদনাকৃষ্ট অবস্থায় তারা দৃঢ় হিমাদ্রির মতো সেই ওহুধ পাড়ে অটল ছিলেন তাদেরকে পিসপা করতে পারে নাই যেখানে শহীদ হলেন রসুলের চাচা হামজা যেখানে শহীদ হলেন রসুলসলামের প্রথম দূত মোসাহিনায়ের আ। কত বেদনার কথা তারপরেও তারা কিন্তু পিস্পাহন নেই আমরা সে থেকে শিক্ষা গ্রহণ করি জীবনের প্রতিটি পদক্ষেপে রসুল সাহা আদর্শকে আমরা মেনে চলার চেষ্টা করি তবেই করলাম যখনই আমরা রসুলের সন্ন্যতকে ছেড়ে দেবো তখনই আমাদের বিপর্যয় নেমে আসবে আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে সুবুদ্ধির উদয় দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামলি ওবরাক এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে মর্যাদা রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন জাহাঙ্গীর আলম আল কোরআন নারী পুরুষের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম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 देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्